ফ্ষ কমাম الله الله رجل ردي القول والمذهب রসুল্লাহমালাম রী على رسول الله তানা الله স্সাল আাসা বি لأنه إنما عرفنا الله رسول الله الله الخير والشر فإن القرآن الى من সম্মানিত্রী রসুল্লাহ পরে আজ শনিবার মহারম চোদ্দশো তেতাল্লিশ বাইশ বিষয়বস্তু আজকে দুটি রয়েছে একটি হচ্ছে রসরুল্লাহ সাল্লামের হাদিস কে মানতে হবে হাদিস অমান্যকারী যারা মুন হাদিস তারা কত ভ্রষ্ট হাদিস হাদিস যারা হাদিস অস্বীকারী অমান্যকারী তারা কত ভাগে বিভক্ত ইনশাল আলোচনা করুন আর আর একটি বিষয় হচ্ছে তকদীর সম্পর্কে তকদীর সম্পর্কে আরেকটি বিষয় আর তৃতীয় আরেকটি বিষয় রয়েছে তা হচ্ছে তার যখন কোনো মানুষের কাছে শুনতে পাবে ইয়াত আনো আলাল আসার হাদিসের ওপর সে কোন আপত্তি তুলছে হাদিসে দোস্ত্রুটি বের করছে বা কি হয়েছে এগুলো হচ্ছে এত মানে হচ্ছে বর্ষা দিয়ে অস্ত্র দিয়ে কারোপর আঘাত করা কোনো মানুষকে বা কোনো পশুকে যদি করা হয় সেখান থেকে তান মানে তান তার ভিতর মানে হচ্ছে কোন কিছু দোষ তুলে ধরা ধরা সন্দেহের কথা যারা বলছে এটা হচ্ছে তান আল আসার আসার আসারের বহুবচন আসার মানে বর্ণনা আসার মানে হচ্ছে বর্ণনা তোরা সৌরুল্লাহাম থেকে যা তা হচ্ছে মরফু হাদিস আর সাহাবাইকেরাম থেকে বর্ণিত তা হচ্ছে মওকুফ হাদিস বা আসার এগুলোকে বেশিরভাগ বলা হয় যদি থাকে সেটাকে মকতু বলা হয় এই ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত এটা মনে রাখবেন রাসুরমের কথা কল ফেল কর্ম আর তাকরির মানে অনুমোদন বা স্বীকৃতি তিনটি সম তিন প্রকার এবং জীবনী সংক্রান্ত সিরাত অবয়ব আর খোলক মানে চারিত্রিক বিষয়গুলি এগুলি সবগুলি হচ্ছে কি রাসুল্লাহামের হাদিস যদি রাসুল্লাহ পর্যন্ত পৌঁছে বিষয়গুলি তো এগুলি হচ্ছে মরফু হাদিস হাদিসুন মরফু এবং সেগুলি আসার ও রাসল রসুল্লাহ আসার হাদিসের কয়েকটি নাম আছে হাদিসের নাম হচ্ছে হচ্ছে। এই জন্য কোরআন সন্ন্যার আলো। মানে কোরআন এবং হাদিসের আলোকে তবে সন্না বলে শুধু হাদিস হবে সন্না যে ভাষায় কিন্তু হাদিস বললে হাদিস কোরআনে কেরিমকে বলা হয় আর হাদিস দিস আল্লাহর বাণী হাদিস মানে বাণী তাহলে বুঝেছেন আসার এই আসার বা আসার যে হাদিস কে বলা হয় এখান থেকেই মাসুরা বাঙালি জাতি আসার মানে কিন্তু নব্ব পঁচানব্বই জন্য বুঝে যার দিনের সাথে ইসলামের সাথে একটু সম্পর্ক আছে দোয় মাসুরা বুঝে বুঝে না কিন্তু ভুল বুঝে বুঝে কিন্তু ভুল বুঝে দোয়াই মাসুরা কোনটাকে বলে संकीर्ण सीमित ना शुद्ध एक दया मूरा बोले মানে এই দোয়া নয় মাসুরা মানে মনকুল আতুন আনরাল সাহাবাহিক থেকে বর্ণিত যেকোনো দোয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে দোয়ের মাসুরা। মাসুরা আগে আল্লাহ থেকে আল্লাহ রয়েছে কিন্তু এইবার থেকে দোয়া মাসুরা বলে আমার দেশের মানুষরা তা বলে না ভুল বুঝে তাইলে। শব্দটা বুঝে মাসুরা কিন্তু শব্দটাকে শুধু একটি দোয়ার সাথে মুসলিম পাঁচাত্তর পড়ছি করছি আর কি ভুল ইসলাম যে পালন করছে কিছুই বুঝে না আমি বাংলায় বলছি দোয়া করতে পারবো না তো বাংলাতে যদি বলতে পারি আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও সমস্যার সমাধান এইভাবে তো হাদিসে নেই আরবি তো খুঁজে পাবেন হবে। এইভাবে স্যার সমাধান হচ্ছে বাংলাতে বলছে আল্লাহ সমস্যার সমাধান করে দাও আমাকে সমস্যার সমাধান দান করো সেটা বলো আল্লাহ আল্লাহ আমার জোখ না আল্লাহ মুশ্কিল আমাদের সমস্যা কে দূর করে দাও বা সমাধান করে দাও বানানো যে কোনো আলাল আসার কেউ যদি কোনো মানুষকে এরকম শুনতে পান বলতে যে সে আসার হাদিস নিয়ে সমালোচনা করছে বরং এত আন মানে এখানে সমালোচনা হাদিসের সমালোচনা আবার হাদিসের সমালোচনা মানে এই যেটা তো করতে হবে ঢুকে পড়েছে আমরা তো সব যেত। ধর্ম একবারে বিকৃত হয়ে যেত তা সহিহি হাদিস বখারিটা আছে মহাদেশের ক্রামগন যুগে যুগে সহি বলেছেন তারপরে বলছে হাদিস মানা যাবে না বা দাজাল হাদিস মানা যাবে না হাদিস মানা যাবে না এই ধরনের কেউ যদি বলে তাহলে এ হচ্ছে ইয়াত আনু আল আসার হাদিসের সমালোচক এবং হাদিস অস্বীকারী শুধু সমালোচনা করলে ভুল হবে বরং হাদিস অমান্যকারী ও কারি যেন তাহলে বলি হাদিস ও কারি কয়েক ভাগে বিভক্ত করেছেন এক হচ্ছে তাহলে সমস্ত হাদিসকে অস্বীকার করে উপকারী মানে মুসলিম মানে কোন হাদিস মানে না এরা হচ্ছে আহলে কোরআন গুমরা কোরআন দিয়ে কেউ সলাট করে দেখা দই রা কাজ সলাদ পড়তে হবে কোরআন দিয়ে শুধু কোরআন আয়তে কোরআনের আয়তে রুকুর কথা আছে ঠিক আছে কেয়ামের কথা আছে शेष एक नम्बर दुकु करब পড়া যাবে কসম্ভ তাহলে সেই ব্যক্তি যে বলবে যে আমি শুধু কোরআন মানি হাদিস মাইনে আহলে কোরআন যে গুমরা এই গুমরা ফির কাটি বড় গুফুরিতে তারা আছে এই ফিরকাটি পাকিস্তান থেকে বেরিয়েছে আর এদের আর না হলে সেসব ফিতনাগুলি এরাক থেকে বেরিয়েছে ধর্মীয় ক্ষেত্রে যত ফেতনা মিলাদ মিলাদুল ইদ মিলাদ শুরু হয়েছে সুন্নিরা এরাক থেকে শুরু করেছে মোতাজেলা সব এরাক থেকে ভারত মহাদেশ থেকে আর সুফিদের যতগুলি তরিকত মরিকত আছে এগুলোর অনেক তরিকা এগুলো সব ভারত থেকে যে ইসলাম গিয়েছে যে ইসলাম কোরআনে ক্যারিমে আছে যে ইসলাম গ্রহণযোগ্য হাদিসে রয়েছে যে ইসলাম রয়েছে মানহাজ সাহাবাইকার আদর্শ কোরআন হাদিস এবং আংশিক অস্বীকারী আংশিক অমান্য করেছে যারা হাদিস হাদিসের প্রামাণিকতা হুজিয়াতে হাদিস হাদিস যে দলিল ইসলামের হাদিস কোরআনের পরে ইসলামের উৎস হাদিস থেকে মাসাইল নিতে হবে এটা অস্বীকার করেনি কিন্তু মজাবের অন্ধমুখার নেতারা জানাই আছে অনেক হাদিস হাদিস আমল করে না তারা সেই বোখারি ধারাবাহিক যদি আপনি পড়েন আর আপনি প্রচলিত কিছু কিছু মজহাবের যদি সালাদকে মিলিয়ে দেখেন যে হাদিস আর যতগুলি যাবেন যেসব ইতলাফি মাসাইল দেখবেন যে সহিহি হাদিস বিরোধী তাহলে এর হাদিস অমান্যকারী আংশিক হাদিস অমান্যকারী আংশিক অনেকে আকিদের ক্ষেত্রে ডাল সম্পর্কে যেমন মৌদিক একটি উপন্যাস মেহাদি সম্পর্কে এইরকম আলী কথা বলেছেন অস্বীকার করেছে করেছে। পারে না একবার এই ধৃষ্টতার সাথে অস্বীকার করেছে যে এব্রাহিম মিথ্যা কথা বলেছে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য এবং নিজের যান বাঁচানোর জন্য স্ত্রী তো যেতই আর তারপরে যদি জানতো বলতে যে আমি স্বামী তাহলে প্রথম ওই জালেম কি করত আগে স্বামীকে হত্যা করতো স্বামী রেখে ওই স্ত্রী হরণ করবে করবেন আগে হত্যা আর তারপরে তখন স্ত্রী কে সে দখল করবে বলেছেন তো তিনটি ক্ষেত্রে মিথ্যা বলেছেন বাধ্য করছে মেলাতে যেতে শিরকি কুফরি মেলাতে শিরিক করতে সেই নিঃস্বাস সুস্থ আরেকটি কি ছিল যখন ওই সব দেব দেবী মূর্তিগুলিকে ভেঙে ফেলেছিল পরে পরে দুটোর কথা পরাণী কে রয়েছে মূর্তিগুলি ভেঙে ফেলেছিলেন যখন ইব্রাহিম আলি সাল্লাম যুবক কালে যখন কালে তখন নব বিহার কিন্তু ঘিনে ছিল এর শিরকুপুরের ওপর বাপ মূর্তি তৈরি করছে খারাপ আচরণটা কি করে চুরমার করে দিয়েছে করেছে দেখো ওর কাঁধে ঝুলা আছে জিজ্ঞাসা করো যদি বলতে পারে যদি বলতে পারো তো জিজ্ঞেস করো কিন্তু সেগুলো দেখলে মিথ্যা যেমন আমার কাছে যদি আপনার টাকা ধার চান হ্যাঁ সেশো হবে তার পকেটে এক সরিয়াল এক সরিয়াল না ভাই টাকা পয়সা নেই সোজা করে না তো যদি দেখেন যে ওই রকম এমন হাত ভারী যে ওর কাছে টাকা চলে গেলে ওর ওর বাপেরও দিবে না এরকম তৌরিয়া করেন কারণ আপনার ধন সম্পদের হেফাজত আপনার ছেলে মেয়ে স্ত্রী করেন কিন্তু হাত ভারী লোক সচ্ছল তারপরে দিচ্ছে না এরকম হ্যাঁ অভাবী হলে ঠিক আছে হলে বলে ধার দিয়ে দানের নিয়ত করেন জাকাতে নিয়ত চলবে না ধার দেন দিতে পারলো পারলো না হলে সাদা আ না হলে পাঁচশো টাকা যেন কিন্তু ধার চাই বুঝতে পারছি যে বাচ্চারা অসহায় সে পাঁচশো টাকা ধার চেয়েছে আমি একশো টাকা দিয়ে দিলাম যাও আর লাগবে না লাগবে না ভালো বুঝতে জি কিন্তু যারা অসা খেতে হবে আমার কাছে নেই আসলে কাছে নেই ভাববে যে কাছে অনেক বাড়িতে নেই ব্যাংকে অনেক কিছু নেই আমরা পকেটে নেই পকেটে তো কাছে যাই হোক কি বলছিলাম আংশিক হাদিস অস্বীকারী এইরকম অনেকে আছে আংশিক হাদিস অস্বীকারী কারা তাহলে না রেখে স্বাধীন ভাবে বুঝতে গেছে মহাদেশিন আর হাদিস এর কিতাবে আছে না না এই হাদিস কি করে সই হইতে পারে কি করে মিথ্যা বলতে পারেন জ্ঞানকে বিকে আকল কে যেই ব্যক্তি নাকল দলিলের উপর প্রাধান্য দিয়েছে গুমরাহের শিকার হয়েছে আংশিক বলছেন যদি কেউ এরকম আপত্তি করে ওলা এক বালো হার কবুল না করতে চায় গ্রহণ না করতে চায় কেউ সেই হয় পুরোপুরি কবুল করতে চাই না যেমন আহলেক করান অথবা অস্বীকার করে সেই সব ইসলাম তাহলে তার ইসলামের ক্ষেত্রে তাকে অভিযুক্ত করো সেই ব্যক্তি ইসলামের ক্ষেত্রে মুক্ত অভিযুক্ত ব্যক্তি তার মানে সে ইসলামের ক্ষেত্রে নয় তার ইসলামে সন্দেহ আছে ভাষায় তার ইসলামে কি আছে সন্দেহ আছে সে মোনাফিক না হলে সে গোমরা ফিরকের লোক গোমরা ফিরকার সে হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী মোত্তাবে হাওয়া যারা অন্ধতলিত মজাবের করতে গেছে এই হাদিস অস্বীকার করে তারা হচ্ছে যারা বিবেককে নিজের যুক্তি কে দলিল প্রাধান্য দেয়াবি হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী তার ইসলামের ক্ষেত্রে তাকে অভিযুক্ত করো তার মানে সে গমরা পথভ্রষ্ট তার ইসলামের ক্ষেত্রে সে হচ্ছে একজন নিকৃষ্ট মানুষ রিকৃষ্ট ফাইন্য রানুষ রল মজাব যার কথা হচ্ছে নিকৃষ্ট আলমাজ আর তার আদর্শ হচ্ছে তার পথ মত হচ্ছে এবং সাহাবাই কেরামদের সম্পর্কে অভিযোগ তুলেছে তাদের ওপর দোষ করেছে তাদের সমালোচনা করেছে হাদিস মানি না রসুলের কথা মানে না তারপরে সংরক্ষিতামের কথাগুলিকে যত্ন সহ করে মুখস্থ রেখেছেন আর বিক্ষিপ্তভাবে ভাবে লিখত যেমন আবহাওয়ার বলছেন যে আমার চাতে কেউ হাদিস নেই তবে একজন আছে কে আবদুল্লাভ আমি লিখতাম না যুগ থেকে শুরু হয়েছে আর একটা সাবজেক্ট মধ্যে ইউনিভার্সিটিতে আমাদের হাদিস ফ্যাকাল্টিতে পড়ানো হয় হাদিস সংকলনের ইতিহাস আল্লাহ এবং রসুর উল্লাহ শাসন এবং সাহবাই সমালোচনা করলো লাগে সমালোচনা করলো এই জন্য যে আমরা আল্লাহকে কি করে চিনিছি কেমন করে জাননাতে যেতে পারবো কেমন করে কি করলে জাহান্ন থেকে বাঁচবো এসব কিভাবে শিখলাম বেল আসারে হাদিসের মাধ্যমে তুই শিখেছি পুরানি তো সঙ্গে আছে পুরানি কেরি ইনুসলে নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে এবং নেক আমল করবে ভালো কাজগুলি করবে তাদের জন্য জানলাতে রয়েছে এখন ইমানের ধরনটা কেমন হইতে হবে ইমানের বিষদ বিবরণ কেমন তারপরে কি দৈনন্দিন কি পাঁচ অক্ট সালাদ কোন আয়তা আছে খামসাল পাঁচ অক্ত কথাটি আছে কি তাহলে শুধু কোরআন মেনে কি করে মুসলিম হতে পারবে বুঝতে পারছেন এই কথাগুলি বারবার রহমান নিজের ভাষায় নিয়ে এসেছেন কিন্তু তারপরে হাদিস উৎস আর তারপর ইজমা ওম্মতের তারপরে আগে নয় যে হাদিস বাদ দিয়ে যুক্তি কেয়াস দাঁড় করবেন ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে তখন কিছু লোকেরা পথভ্রষ্ট হয়ে হাদিস অস্বীকার করবে বলছে কোরআন হাদিস মানি নাই বলছে লাই লাইক রাজি रहे जी प्रभावशाली सेलेम आईजन प्रभावशाली अथवा गायर जोर आज क्षमता आज संख्याता आरोप प्रभावशाली তো সে চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে সেটাই যথেষ্ট চেয়ারে বসে ভদ্রলোক বলবে যে আমি হাদিস মানি নাহ কোরআানে যা হালাল পেছি সেটাকে হালাল মনে করব। তাহলে কোরআন কেরিম আছে যে একজন ব্যক্তি দুইজন বোন দুই বোন আপনার স্ত্রী এবং তার বোন আপন বোন সৎ বোন বইমাতৃ বইপিতৃ তিন রকম এই বোন বোন এই বনগুলিকে জমা করতে পারবেন দুই বোন কে একসাথে বিয়ে করে রাখতে পারবেন না অনেক ফাসেক আছে হয় স্ত্রীকে নিয়ে আসে সেবা শুশ্রুষা করার জন্য আর নিয়ে আসার পর তার সাথে কুকাজে লিপ্ত হয় আর তারপর তাকে নিয়ে উদাহ হয়ে যায় এর পুকি অনেক উঠছে আর ভিতর ভিতর উকাজ করে আর তারপরে তখন ওকে বিয়ে করে বসে আছে জি এখানে দামমে এক লোক ছিল ওর বসত লোক দুই বোন কে একসাথে বিয়ে করে রাখা হারাম আল্লাহ করেছেন কেউ যদি বলে যে এটা না তাহলে সে কাফের নয় সে নামাজ রোজা হজ জাকা সবকিছু পালন করে একই সাথে জায়েজ হারাম না ওই রকমই হারাম যেমন দুই বনকে বিয়ে করা হারাম একই যুগে হ্যাঁ কিন্তু জমা করা যাবে না কোরআনে কারিমে দুই বনের কথা আছে কিন্তু কোরআনে খেরিমে স্ত্রী আর খালাকে জমা করা যাবে না এই কথা নেই হাদিস আছে সেই বোকারের হাদিস সেই মুসলিমের হাদিস ভাতিজিকে আগে থেকে বিয়ে করে তার ফুফুকে বিয়ে করতে পারবেন না যে মুন কেড়ি হাদিস যে হাদিস হওয়ার শিকারকারী সে তো এই কাজগুলি করে হারাম কাজগুলি করবে মুসলিম থাকবে না বলছেন আল্লাহ ভালো সেটা ঠিক ওই রকমই যেমন আল্লাহ হারাম করেছেন আল্লাহ যেটা হারাম করেছেন যেমন সেটা সপ্তাহ ঠিক তেমনি কোরআ যেটা হারাম রসুর করেছেন সেটা ওই শক্ত হারাম বলছেন দেখো ফাইনাল কোরআন এলা কোরআন কারণ কেন কোরআন মুখাপেক্ষী ভালো করে অনুবাদটা শুন ফাইনাল কোরআনা নিশ্চয়ই কোরআন এলাসনতের আহওয়াজ বেশি মুখাপেক্ষী মিনা সুন্নতের তুলনায় হাদিসের কোরআনের মুখাপেক্ষি হওয়ার তুলনায় কথাটা শুনতে একটু যদি না বুঝেন তাহলে কেমন লাগছে যেন হাদিসের এর বেশি মুখাপেক্ষী কোরআন আমরা জানি কোরআনে মর্যাদা উপরে আর কোরআন আবার বেশি মুখাপেক্ষী কিসের হাদিসের কথা বলটা লাগছে তার চাইতে বেশি কোরআন হাদিসের মুখাপেক্ষী কিভাবে যেমন একটু উদাহরণ দিলাম উদাহরণ দিলে বুঝতে পারবেন কোরআন দিয়ে আপনি এক রাখাত নামাজ পড়ে দেখাইতে পারবেন না এক রাখাত সলাত করে দেখাতে পারবেন কোরআন দিয়ে মানে কোরআনে আগে বলা হয় আগে দাঁড়াইবে তারপর রুকু তারপরে একটু বুথে দাঁড়াবে তারপরে শেষদা শেষদা দুটা রুপু একটা কোরআনে আছে কিন্তু যদি আপনি ওগুলো আপনি বুঝেন না কিছু একটা নবী সাইসাল্লামের যে সলাতের তরিকার একটা হাদিস নিলেন আর হাদিস নিয়ে পুরো যাতে সলাতের বিবরণ আছে তাহলে পুরো সলা করে দিতে পারবেন না। আপনি আয়াতটা কিচ্ছু পড়েননি আয়াতের তরজাও পড়েননি শুধু হাদিস থেকে কি শিখেছেন তাহলে ঈশ্বর না হাদিস স্বয়ং সম্পূর্ণ হইল কিনা নামাজ শিখানোর ক্ষেত্রে হাদিস স্বয়ং সম্পূর্ণ কোরআনের মুখাপেক্ষি হইল না কিন্তু কোরআনিক মুখাপেক্ষি আপনাকে নামাজ শিখাবার জন্য নামাজের তালিম দেওয়ার জন্য যে শুধু আছে কথা কোনখানে কোন দোয়া পড়তে হবে জি সুরা ফাতে ছাড়া নামাজ হয় কোরআনে আছে তাই না আশা করি বুঝতে পেরেছেন তাই কথা ঠিক এই কথাটি যে কথাটি বলেছেন যে কোরআন হাদিসের মুখাপেক্ষী হওয়ার তুলনায় এমাম মকফুল থেকে তিনি বলেছেন এই কথাটি আল কোরআন আহ আসামি আল কোরআন তাহলে হচ্ছে এমাম মকফুল প্রখ্যাত তাবেই উক্তি এটি এমাম বারবাহারি নকল করেছেন তার নিজের উক্তি না সংক্ষেপে আছে ওই দিয়ে হাদিসের এই ফাইসলাফাই কি করে করবে হ্যাঁ রফেদার আছেন নেই সুরফা আছেন নেই তারপরে কখন আত্মা হাত আগে না আগে আল্লাহ মোহাম্মদ আল্লাহ মুহম্মদ কোথায় রাহ্লাহ মুখতালিফুল হাদিসের তাি তাবিল মুখুল হাদিস নামকাবি একশো নিরানব্বই পৃষ্ঠ বলছেন আরা তার উদ্দেশ্য কোরআন এর চূড় হয় দেবে কথাটি শুনতে যেন হচ্ছে আতুন আমা আল্লাহ কোরআনে কারিম আয়ার দ্বারা কি উদ্দেশ্য করেছেন সেটা জানিয়ে দিচ্ছে কে আপনাকে হাদিস রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো কেমন করবেন রুকুকারীদের সাথে মানে জামাতে গিয়ে সলাৎ পড়ো এই যে জামাত সহকারে সলাৎ পড়ো এটা ওই হাদিসের ব্যাখ্যা জানলাম যে জামাত সহকারে পড়া ফুরুজিবেন না হাম্বাল আহরা তাকে যখন জিজ্ঞাসা করা হয় কিতাব তখন তিনি বলেছিলেন আমি এই ধরনের কথা বলবো না এটা কথাটা যেমন যারা অশিক্ষিত না তবে কি বলবো সোনা কোরানে কিতাব কোরআনের পরিচয় হ্যাঁ বহন করে ও তো তার বিশদ বিবরণ দেয় নিয়ে তর্ক বিতর্ক করা নিষেধ কেউ যদি বলেন তকদির সবকিছু কর্ম করে লাভ নেয় আরেকজন বলছেন না না না তকদির নেই কর্মই হচ্ছে আসল দুইজন দুই প্রান্তে এগুলো হচ্ছে তকদিন নিয়ে আল্লাহর প্রতি ইমার রাখেন তকদের প্রতি ইমার রাখেন আর বুঝতে পারছেন যে আমার কর্মের ক্ষমতা আছে তকদির আছে আর এই যে কর্ম করছি কথা বলছি তো ভরসা করি যদি আমি বাসায় বসে থাকতাম তো আপনারা দিন শিখতে পারতেন এখানে দর্শন দিতে পারতাম মানুষকে ভালোভাবে বুঝাবেন কিন্তু ঝগড়া তর্ক নাই এই জন্য তর্ক বহস করে কোনো লাভ নেই এতে আরো কি আক্রোশ বাড়ে শত্রুতা বাড়ে উত্তপ্ত করে দেওয়া হয় সামাজিক অবস্থাতে লাভ কিছু নিষিদ্ধ সমস্ত ফিরকার কাছে ল্যান্না কারণ তকদের হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লুকায়িত বস্তু তকদির গোপনীয় বিষয় কথার বাস্তব প্রত্যেকের তকদের আছে हाय मत कतद कतदिन आज कोथन का बेचे थी आक्रांत हो कि सब जान लुकई तो बक्सर लुकान আল্লা বক্স আছে তোমরা কথা বার্তা বেশি বলিও না এটি আল্লাহ লুকায়িত বস্তু ফালা তুফসু ল আল্লাহর গোপনীয় বস্তুকে তোমরা প্রকাশ করে মানে এই বিষয়ে তোমরা কথা বলতে চাই বেশি তবে হাদিস জৈফ এটা আমাদের ঢেকে রেখেছেন আল্লাহর কিন্তু হাদিসটা সহিদ করেছেন ওহানিয়া কালাম তো সম্পর্কে কথা বলতে এই মর্মে হাদিস টিকে সহি সহিবেন মাজা তো রয়েছে আর যে আকিদা তাহাবিয়ার সাহিদ তাহাবিয়ার তার টিকে তো রয়েছে রসুল্লা বলেছেন রসুলামের চেহারা এত লাল হয়েছে মনে হচ্ছে যে বেদানা বেদানার রং তো দেখেন রক্ত ফুটছে মনে হচ্ছে যেমন বেদানা রং ফুটে উঠেছে তার চেহারা মোবারক রেগে লাল হয়ে গেছে নবিসাম সাদা ফর্ষা মানুষ রাখলে কি হয় আবহাওয়া বর্ণিত বলছেন যে আজাম তো আলিখ তোমাদেরকে আমি কসম দিচ্ছি আল্লাহ তা না যাও ফি তিন তোমরা করিও না তকদিনে তোমার ঝগড়া তর্ক নিয়ে ঝগড়া করতে তারা বারণ করেছেন সুতরাং তোমার উপর আবশ্যক হচ্ছে মেনে নেওয়া একরার স্বীকার করা ইমান বিশ্বাস করা তকদির আছে বিশ্বাস করা কিন্তু কর্মের ক্ষমতাও আছে কর্মের উপর আল্লাহ উত্তম বদলা দেবেন আর পাপ কর্ম হইলে আসিয়া এবং বিশ্বাস করা যা রসুর উল্লা সাল বলেছেন সমস্ত বিষয়ের ক্ষেত্রে আর যেসব বিষয় নবীলাম নীরব থেকেছে সেগুলোতে তুমিও নীরব যেসব বিষয়গুলি বলেছেন সেগুলি বিশ্বাস রাখবে আর যা বলেননি সেই ক্ষেত্রে চুপ হয়ে যাবে এটা ছিল দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয়টা শেষ করে নি পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ যদি কারো অজু না থাকে চলে যাব বলছেন যে আর যাওয়া হয়েছিল প্রথম জমিনী সফর মক্কা থেকে বেতুল পর্যন্ত মসজিদ পর্যন্ত যা সুরায় বনী প্রথম আয়ত রয়েছে তিনি তার সাথে কথা বলেছেন যেমন কথা বলেছেন কিন্তু জমিনে কথা বলেছেন আর আমাদের প্রিয় রসুলের সাথে কথা বলেছেন দেখেছেন ফেরিস্তাদেরকে দেখেছেন যখন জামাতে তাদের এমামতি করেছেন বেতুল মুকদ্দাসের মসজিদ আকসাই তখন দেখেছেন তারপরে আকাশে আকাশে দেখেছেন প্রত্যেক আকাশে যে নবীরা ছিলেন তাদের মধ্যে যারা প্রসিদ্ধ নবী প্রখ্যাত নবী তাদের নাম গুলি উল্লেখ করা হয়েছে প্রথম আকাশে দেখলেন সপ্তম আকাশে আম্বিয়া কেরাম কে তার জন্য সেখানে কি কেন বিক্ষিপ্ত করা হয়েছিল বিভিন্ন আকাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে যে আকাশে যাচ্ছেন নবী রসুলকে দেখছেন আল্লাহ দেখিয়েছেন আত্মার জগতে মানুষ পারলৌকিক হায়াত সবার রয়েছে কিন্তু কাফের পাপিষ্টদের পারলৌকিক জীবনটা রয়েছে নিকৃষ্ট জীবন আর নবী রসুলগণের আল্লাহর নেকবান্ধাদের জীবনটা হচ্ছে সর্ব উচ্চ জীবন এবং সম্মানিত জীবন আকাশ সমূহ এবং জমিনে যা কিছু সব দেখেছেন কিন্তু এক একটা করে দেখে মনে রাখা সম্ভব একটা ছোট্ট একটা অফিসে যদি উঠেন এই একটা কক্ষেও যদি উঠেন দেখলাম এভাবে এক নজর দিয়ে দেখলাম এ থেকে সবগুলি আয়ত্ত করে নিতে পারবো কয়টা চেয়ার আছে তারপরে চারে কজন আছে তারপরে কোন চেয়ারে কোন কিছু ব্যাগ রাখা অমুক রাখা আছে এগুলো সব হ্যাঁ না তো আল্লাহ রবুল আলমী দুনিয়ার জমিন আসমান সবকিছু নবীলকে দেখেছে যেমন টিভির পর্দায় কোনো দেশ দেখানো হচ্ছে আপনাকে দেখছেন আজকে লাইভ ভিডিও দেখাচ্ছে এখানে বসে আছেন আর ইউরোপ আমেরিকার কোন দেশ দেখাচ্ছে তারপরে সবকিছু আয়ত্ত করে নিয়েছেন এমনটাও নাই এসব দেখানো হয়েছে কি স্বপ্নযোগে বলেছে ফিল যে সফরটি ছিল মেয়েরা যে সেটা ছিল জাগ্রত অবস্থায় যারা বলেছে শুধু স্বপ্নে মেরাজ হয়েছিল তারা পথভ্রষ্ট হয়েছে বল করেছে কারণ স্বপ্ন যোগে অসাধারণ কিছু দেখাটা এমন বিশাল কিছু বড় মজা অলৌকিকত্ব নয় আর এটা বিদ্যুৎ হ্যাঁ তো বিদ্যুতের গতি দুনিয়ার বিদ্যুতের গতির চাইতে সেই বিদ্যুতের গতি বোরাকের গতি আরো বেশি ছিল হ্যা আদার ইসলাম তাকে সমস্ত আকাশ সমূহ ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন এ বোরাকে তার জন্য সলাদা ওই রাতে ওই রাতেই ফিরে চলে এসছেন হজর হওয়ার আগে আগে কোথায় মক্কায় আবার ফিরস কত অসাধারণ হিজরা এই ঘটনা হিজরতের পূর্বে এই ক্ষেত্রে ছয় সাতটি উক্তি রয়েছে সিরাচন্নবীর আগের সপ্তাহে বা গত সপ্তাহে আলোচনা ছিল মেয়েরা যে আলোচনায় করেছি তার মধ্যে যেটি সবচেয়ে বেশি শক্তিশালী বলা যায় সেটা হচ্ছে নব প্রাপ্তির দশম বছরে নবিস বয়স তখন পঞ্চাশ বছর তখন মেরাজ হয়েছে রজম হয়েছে না যদি আর রাত্রি যাপন করতে এবারত করতে হবে এগুলো মনে করা বিদাতীদের কাজ এগুলো কোরআন অনুসারীদের কাজ নয় এখানে আজকের আলোচনা শেষ করছি মেরাজের হাদিস ইসরা হাদিস সহিহারিত রয়েছে শহীদ মুসলিম রয়েছে আহ নজম আলিক আল্লাহ থেকে বর্ণিত বিস্তারিত রয়েছে এবং সিরাতন্ডবীতে রয়েছে এখানে আলোচনা শেষ করছি ওসল্লাহ ওসাল্লাম রবি ওয়ালা আলহি ওসহামজমাই